আর এমাম হইলে আবার আনা এমাম হাজার ইসলামের গুরুত্বপূর্ণ এ বাদত নামাজ তাতে যদি তিন ভুল দিয়ে শুরু করেন তো কি করে আপনার নামাজকে বুলাবেন অনেক মতভেদ দেখবি। এই তিন বিধাত দিয়ে কেউ নামাজ শুরু করছে आा नहीं करना दुआ नहीं चाव पावाई इमाम चाहली जाएम खेले तो এমাম যদি হালুয়া রুটি খায় আর যদি কখনো পেট ভরবে না তাহলে আমিন আমিন করে আপনাদের কি করে মন ভরবে আর কি করে গরজ পুরা হবে না সুতরাং এই সম্মিলিত মোনাজাত না কোরআনে আছে না রসুলের হাদিসে আছে না যুক্তিতে আছে যুক্তিও বলে যে আমার গরজ আলাদা আল্লাহর কাছে আর আপনার গরজ আলাদা আপনি নিঃসন্তান হয়তো আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে চাইবে হ্যাঁ আর কারো ছেলে মেয়ে মেলা আছে আল্লাহ এইটিকে মানুষ করা তো অফিস দাও ঠিক না কারো মেয়ে আছে আল্লাহ একটা ছেলে দাও কারো ছেলে আছে আল্লাহ একটা মেয়ে দাও তাহলে বিভিন্ন কেউ অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো আর আপনি সুস্থ আছেন আপনার কাজ নেই চাকরি নেই আল্লাহ আল্লাহ আমাকে চাকরি দাও তাহলে এমামের দোয়া দিয়ে আপনাদের সবার কি করে পেট ভরবে বলবে কখনো পেট ভরবে না তাহলে বোঝা গেল যে একা একা দোয়া করাটা যুক্তিসঙ্গত শরীয়ত সম্মত কোরআন হাদির সম্মত বোঝা গেছে একা একা দুয়া করা আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের ভিতরে না বাইরে নামাজ ভিতরে সবচেয়েতে বেশি কাছে আল্লাহ কখন হন শেষ দেয় হন তাহলে সবচাইতে যখন কাছে তখন বলার বেটার চান্স না দূরে থেকে বলার বেটার চান্স এখন আমাকে খোবারে পেয়েছেন কোনো কথা যদি বলতে হয় বলা বেশি সুবিধা না দাম্মাম গিয়ে সুবিধা দাম বাম করে এখান থেকে খরচ করে দু ঘন্টা টাইম দিয়ে গিয়ে পেলেন না আমাকে হইতে পারে কি পারে না আর এখন পেয়ে গেলেন আপনি तो सब चाहते आल्लाई समय कर सब चाहते आल्लाक जो शेषदाई पड़े थके चेस्टा चला मेहनत करो शुद्ध दुआ करते चेष्टा कर दुआ करते मन लागिए दें জানে প্রাণে আল্লাহকে চান আপনি আল্লাহর কাছ থেকে আপনি অন্তর থেকে চান আপনি জবান অন্তর চোপ অঙ্গ প্রতঙ্গ ভাবে লেগেছে কোন চামাতে গাফিলতি নেই কোনো অন্য মানসিকতা নেই এইভাবে আল্লাহর কাছে চান ফাঁকা মেনুন আইস তাজা বাল্লা আশা করা যায় যে শেষ দাতে তোমাদের দোয়া কবুল হবে নবীশালে বলছেন আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করব আমার প্রয়োজন আল্লাহ আমার রব মিটাবেন আপনার প্রয়োজন আপনার রব মিটাবেন। সকলের আবার আল্লাহাক এবং সকলের ভাষা বুঝেন সকলের কথা আল্লাপাক বুঝেন সুতরাং আমল করো আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মতো নাকি এখানে যেহেতু সম্মিলিত মোনাজাত চলে না করবো না আর বাংলাদেশ যদি একসাথে মোনাজাত চলছে ওইটাই করব এটা সমাধান নবী তো এরকম সমাধান দেননি যে যেখানে যে এরকম সেখানে সেইরকম যেদিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরিও বলেছেন বুঝলেন না কারণ সৌদি আরবে আছি তখন একসাথে মনাজাত করা যাবে না রে কেউ যদি থাকে তো বলবে কি করছো ঝামেলাই পড়ে যাবো সুতরাং এইখানে একসাথে মনাজাত করব না কিন্তু বাংলাদেশ যদি একসাথে মনাজাত না করি তো আবার এই দোয়া কেন করলে না মনাজাত কেন করলে না তো ওই যা ঝামেলাই না সেই জন্য ওখানে গিয়ে আবার মনাজাত ধরাবো এটাই সমাধান সবাইকে খুশি করো কি বলছেন যখনানি খোলাফা বাদি সে আমার আদর্শ কে মজবুত করে ধরবেন ছিলেন এই সার্টিফিকেট কে দিয়েছেন রসুল সার্টিফিকেট দিয়েছেন ওমার ওসমান আলী কে যে তারা হচ্ছে রাশেদিন তারা হচ্ছেন মাহদিন হেদায়ত প্রাপ্ত তারা সঠিক পথের প্রতীক সুতরাং তাদের আদর্শে চলতি হবে সম্মানিত ভাতৃমন্ডলী এই হচ্ছে সমাধান যে সময় ফিরে যেতে হবে রসুলের তরিকার দিকে